দর্শক শ্রোতা আজকেও আরেকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে সেটা হচ্ছে হজরতে আবু বকর রদি আহ সম্পর্কিত নবী করিম সালাম বলেছেন পৃথিবীর আম্বিআই কেরামের পরে সাধারণ মানুষের মধ্যে যিনি উত্তম মানুষ তিনি হচ্ছেন আবু বকার রবিআল তালা আসুন তার জীবনের এই ঘটনা কত সুন্দর এবং কত চিত্তাকর্ষক তা আমরা আজকের আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনি আজকের এই আলোচনায় যারা গ্রহণ করেছেন আমাদের সম্মানিত আলোচক মণ্ডলী তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই রয়েছেন প্রাজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর হাফেজ এবং রয়েছেন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী দর্শক শ্রোতা আসুন আমরা এই ঘটনাটি শেখ থেকে শুনি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলা রসুল্লাহআলা আলহি ওয়াসিমালা আবু বকর একটি নাম একটি ইতিহাস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সার্বক্ষণিক যিনি সঙ্গ দিয়েছেন এবং আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর অনেক ঘটনা অনেক আমল পরবর্তী সময়ের উন্মতের জন্য এক অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে তো সেই আবু বকর রদি আল্লাহ তাল আনহুর মানাকে বর্ণনা করতে গিয়ে ইমাম মুসলিম রাহমাউল্লাহ একই হাদিস উল্লেখ করেছেন এবং হাদিসে বর্ণনাকারী হচ্ছেন হাজরতে আবু হরদাহত বেশ কিছু আমল আছে যে আমলগুলো প্রিয় দর্শক আপনারাও হয়তো করেন আমরাও করি কিন্তু এভাবে ধারাবাহিকই করি এটা বোধহয় আমরা কোনোদিন কল্পনাও করিনি শুনুন হাজরত আবু হরারি আল্লাহ তালু রসুল করিম সাল আলীসাল্লাম থেকে কি বলছেন যে নবীজ সাল্লাহ আলি সাল্লাম একদিন দেখুন কেউ জবাব দেয়নি কাল আবু বকর আবু বকরি অনু বললেন তারপর দ্বিতীয় প্রশ্ন রসুল আলিয়া জিজ্ঞেস করলেন আচ্ছা আচ্ছা আজকে দিনে তোমাদের মধ্যে এমন কে আছে যে জানাজে অংশগ্রহণ করেছে জানাজার অনুসরণ করেছে কারো কোনো কথা নেই কথা বললেন আবু বাকি আল আন তিনি বললেন আনা আচ্ছা আমি আজকে এক জানাজে অংশগ্রহণ করতে যাচ্ছি এরপরে রসুল আলাম জিজ্ঞাসা করছেন যে ঠিক আছে মানুষ নেন তাহলে আজকের দিনে একজন দরিদ্র ব্যক্তিকে একজন নেই এরপরে আরো একটা চমৎকার বিষয় রসুল্লাহ আলী জিজ্ঞাসা করলেন মানা আদামিন আচ্ছা বলতে পারো আজকের দিনে তোমাদের মধ্যে কে একজন রুগীর সেবা শুশ্রূষা করেছে বা দেখতে গেছে খোঁজ খবর নিয়েছে তার কাছে উপস্থিত হয়েছে কিন্তু কেউ জবাব দিতে পারলেন না জবাব দিলেন সেই আবুবাক তিনি বললেন আনা আমি এরপর সাল্লা সাল্লাম তখন সুসংবাদ শোনাচ্ছেন মাস্তামা আনা ফিমরি ইন ইলা যে এই চারটি গুণ যেই মানুষ নিজের মধ্যে ধারণ করতে পারবে সে জাননাতে দেখুন তো এবার আমরা এ ধরনের গুণগুলো অর্জন করতে পারি কিনা এই প্রসঙ্গে আমরা আমাদের বিজ্ঞ আলোচকবিদদের কথার সঙ্গেও এবিএম উপস্থিত নামটাই যেন হৃদয়ের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করা হৃদয়ের মধ্যে একটা হিল্ল সৃষ্টি করার মতো একটি নাম যিনি আজকের এই ঘটনার প্রেক্ষিতে জান্নাতের খোঁজখবর পেলেন আলোচনার ধারাবাহিকতায় আমরা বিশ্লেষণাত্মক কথা বা শিক্ষণীয় বিষয়ের দিকে ধাবিত হই প্রথমেই আমরা যাচ্ছি শেখ ডক্টর এটা বলা হচ্ছে আমাদের এই কাজগুলির প্রতি গুরুত্ব বেছে দেওয়া দরকার যে আবরাদ জান্নি এটা বহু হাদিসে এসেছে এমনকি কোরআনে করিমে আল্লাহ তালা তার সানে এসেছে আল্লাহ ইজত নবীর পরে মোহাম্মদ পরে যে ব্যক্তিকে সবচেয়ে সম্মানিত করেছেন তিনি হচ্ছেন অবকা দিলাম তার সম্মান আমরা তিনি গুরুত্বপূর্ণ ইসলাম ইসলামের যে সমস্ত আমাল আছে যেগুলো বৈশিষ্ট্য সেগুলির মধ্যে বিরাট গুরুত্বপূর্ণ কিছু জিনিস একটি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে কে আজকে রোজা রেখেছে রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয় উৎসর্গিত হয়ে গেল আবরা দিলেন সবার আগে সেটাতে জয়লাভ করে ফেলেন আমাদের এরকম কিছু সময় আল্লাহর জন্য কাউকে না জানি একান্ত ভাবে যেটা আল্লাহর জন্য রোজাটা আমাদের রাখা উচিত যাতে করে এটা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আমাদের সহায়ক হয় এটা আমাদের খেয়াল রাখা উচিত তারপর তিনি যে জিনিসটা দেখলেন কে কে মানে তাবেরা জানাজেন জানাজার পিছু নিয়েছেন শুধু নামাজ পড়েছেন তা নয় জানাজার পিছু নিয়ে জানাজা পৌঁছে দেয় এটা কিন্তু অতিরিক্ত দায়িত্ব মানুষ নামাজ পড়েই আমরা অনেক সময় জানাজা নামাজ পড়েই আস্তে করে পালাতে পারলে কিন্তু তিনি একজন মহান ব্যক্তিত্ব হয়ে উন্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে। তার মধ্যে অহংকার নাই নিরহংকারভাবে তিনি ঠিকই তাবের জানা যা জানাজার পিছু পিছু গেছেন এর অর্থ হচ্ছে এমন পিছনে জি না একদম এইটাও হবে কেউ দেখলো না রোস্লা সাল ইসলাম প্রশ্ন হতে এটা কিন্তু বেরো হত না সেটা সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন তো আমাদের উচিত যত বেশি সম্ভব এই কাজটাও তবে আর জানাজা আদিস তো আসছে আমরা এখন সব আশা অনেক কিছুই করি কিন্তু এই কাজটা করতে কোনো পয়সা লাগে না কোনো কষ্ট লাগে না শুধু একটু হাঁটলেই হলো হবে ওখানে গেলে নিঃসন্দেহে আক্রাতে কারোর স্মরণ হবে যে আমিও কিছুক্ষণ শুইতে পারি এই জায়গায় যেভাবে মৃত ব্যক্তি শুয়েছে কে আজ ফকির কে খানা খানা হচ্ছে ধনীদেরকে খানা খাওয়াই সবচেয়ে বেশি এই জন্য সাল্লাহাম একটা হাদিসও আছে শরৎমা বা মানে যদি সেখানে একটা স্বার্থ উদ্ধারের জন্য ফকির কে খাওয়া দিলে তার কিন্তু কোন স্বার্থ নয় স্বার্থ একমাত্র আছে বড় একটা জিনিস উমায় ওই যে বিল আলা তার দুনিয়ার কোনো কিছু যা উল্টা পাবে না সে আল্লাহ সন্তুষ্টি পাবে যে মাটিতে মিশে গেছে খাওয়ানোর কথা বলেছেন ঠিক আবুবাদ করেছেন যে কাজটির দিকে মানুষ সাধারণত খেয়াল করে না তিনি করে দেখিয়েছেন চতুর্থ যে গুরুত্বপূর্ণ কাজটা তিনি আরো দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ও সাথে থেকে ওকে সময় দিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এই চিন্তা মানুষের ভিতরে আজকে উঠে গেছে ধারাবাহিক ভাবে উপস্থাপন করছিলেন দর্শকদের সামনে তো যে সময়ের জন্য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 আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল আমলাদ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় समय फिर आसलम आरोप সেই আলোচনার বাকি অংশে যেটা বিরতির আগে ছিল আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আবার ফেরত এনেছেন এই আলোচনায় আমরা এ পর্যায়ে যাচ্ছি শেয়ক বিল মহসিন এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন যে ধন্যবাদ আপনারা হতে পারে এই চারটি বিষয় চারটির মধ্যে একটি হলো একান্ত ব্যক্তিগত আর তিনটি হলো একান্ত সামাজিক আর একদিন আমি একটু রুগীকে দেখতে যাব তালে হয়ে যাবে তা না এটা একদিনের ঘটনা প্রক্রিয়া সবচেয়ে বড় বিষয় হলো এখানে পরীক্ষা একটা এমন একটা পরীক্ষা নবী মোহাম্মদ সাল্লাহাম করেছেন এই চারটা গুণ একই দিনে একজন ব্যক্তির মধ্যে পাওয়া যাবে এটা কি সহজে আগে বলেননি এমনিতেই এটা কি চূড়ান্ত একটা পরীক্ষা তাহলে মূলত এই চারটা কাজের প্রতি রসুল্লাহ সাল্লাম উৎসাহ প্রদান করেছেন শুধু এটাই না এই চারটা কাজ করে শুধু আবহাওয়া জান্নাতে চলে গেছে এটা নয় যাদের মধ্যে থাকবে তারা এমন একটা বিষয় এটা নিঃসন্দেহ রমাজান ছিল না তাহলে জিজ্ঞেস করতেন না এখানে নফল সিয়ামের একটা বড় ধরনের গুরুত্ব নিহিত রয়েছে রসল্লা উৎসাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে হয় দেখা যাচ্ছে সপ্তাহে দুই দিন বৃহস্পতি সোমবার অথবা বৃহস্পতি শুক্রবার শুক্রবার শনিবার না যদি ঠিক আছে একদিন বাদ দিয়ে পনেরো তারিখ আগ পর্যন্ত সিয়াম এখানে বলতে চাচ্ছিলাম যে আর একটা হলো কোন মানুষ না খেয়ে থাকে ধনী ব্যক্তি সিয়াম রাখলে সেটা উপলব্ধি করতে পারে যে না খেয়ে থাকার মানে অবস্থাটা কি হতে পারে মানুষের কত অসহনীয় জি আর সামাজিক দায়িত্ব যেটা বলছিলাম তিনটি একান্ত তিনটির মধ্যেই পৃথক পৃথক ফজিলতের কথা বর্ণিত হয়েছে আবু ছিলেন আবহাওয়া সামাজিক ব্যক্তি তাকে মনে এত ভালোবাসতেন যখন তিনি চলে যাচ্ছেন মক্কা থেকে তখন কোত্রপতি একজন জিজ্ঞেস করে বলছে যে আপনার মতো মানুষের চলে যাওয়া ঠিক না আপনাকে বের করে দেওয়া ঠিক না বড় বিষয় হল এখানে আবু আকার রাজা আলগ সামাজিক ব্যক্তি হিসাবে এতটাই ভারসাম্যপূর্ণ ব্যক্তি ছিলেন আর মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাম একাকৃত্ব হওয়ার কারণে তারপরে নির্যাতন হয়েছে অনেকগুলি কিন্তু কোনো হাদিসে প্রমাণ হয় না যে মক্কার মানুষ আবু অকার উপরে কখন অস্ত্র ধরেছে বা তার উপরে নির্যাতন করতে গেছে বরং আল্লাহ রসলের ওপর নির্যাতন হচ্ছে তিনি কে বাধা যখন দিয়েছে তখন তার উপরে নির্দিধা এসে তাকে সরিয়ে দিচ্ছে সামাজিক মর্যাদায় তিনি কত উচ্চঙ্গে অবস্থান করেছেন উচ্চাঙ্গ আসীন ছিলেন তিনি এটা প্রমাণিত হয় আজকেও যদি কোনো ব্যক্তি এই সামাজিক দায়িত্ব পালন করে থাকে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি একটা বরণ্য ব্যক্তি হিসাবে গ্রহণ হবে একটা বিশেষ কথা এসেছে মিসকিনকে দরিদ্রকে খানা দেওয়া খানা দেওয়া আর দুইটা বিষয় একটু পৃথক এই অর্থের ব্যয়টা মানুষের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এটা আমরা জানি দিতে দিতে আবু বাকর জন্মা ছিলেন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি রসুল্লাহ সাল্লাম বলছেন আমার জন্য আবু বাকরের সম্পদ যা উপকার করেছে পৃথিবীর আর কোন সম্পদ এত উপকার করতে পারবে না আল্লাহ এমন কি দেওয়ার প্রতি দানের প্রতি তার এমনটাই আগ্রহ ছিল রসুল্লাহ সাল্লাম যখন বললেন আজকে তোমাদের দান করতে হবে ষোলোশো আটাত্তর নম্বর আবু আবুদাবুদের তিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে সবকিছু দিলেন ওমর রাজা আল্লাহ বললেন যে আমি আজকে আবর বলে জয়ী হব কারণ ফকির হয়ে গেছে আজকে দেখি পারি কিনা সম্পদের অর্ধেক দান করলেন শুধু জিজ্ঞেস করলেন আবু আকার তুমি কি রেখে এসেছো আমি বাড়িতে রেখে রেখেছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আর কিছু নেই সব মিশে জমা বললেন, আমি নিয়ে এসেছি। এবং বললেন আজকে যখন না আর না। মানুষের প্রতি যে ব্যক্তি অর্থনৈতিক মায়া ত্যাগ করতে পারে এখানে একটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি রসুল্লাহ আলাই একদিন বলেছেন যে একটা সালাতের দরজা থাকবে জান্নাতের জাকাতের একটা দরজা থাকবে ডাকবে ওই দরজা দরজা থাকবে যাবে প্রশ্ন করলেন তাদের মধ্যে তুমি ওই সেই ব্যক্তি যাকে তার সব দরজা ডাকবে আল্লাহ হকবর এমন কোন ব্যক্তি পৃথিবীতে এত বড় মর্যাদা অধিকারী সবাই চাইবে এই প্রমাণিত হয় আমরা অর্জন করা যোগ করি সেটা হচ্ছে আমরা ব্যক্তি আবু বকর কে চিনলাম আবু বকরাহন যে গুনগুলো রেখে গেছেন এগুলোর কয়টা আমাদের মধ্যে আছে যেটা বারবার আমাদের কথার মধ্যে আসতেছে আচ্ছা এই যে কোরআন শিফ হয়েছে মনত আছে যারা মিসকিন সন্তুষ্টি এবং আল্লাহর রেজামানদের জন্য শুধু মানুষকে খাওয়ান আর কিছু চান না তাদের মধ্যে পড়ছেন এখানে যে জিনিসটা আপনি চমৎকার বলেছেন যে প্রথমটা হচ্ছে সিয়াম আমরা এই গোপনীয় জিনিস এটাই করতে পারি না সোমবার বৃহস্পতিবার রোজা আমাদের নবীজি সাল্লাহ ইসলাম সবসময় রেখেছে আমি তো বলি সোমবার রোজা রেখেছেন নবীজি সাল্লাহ ইসলাম একদিকে রোজা রেখেছেন আরেকদিন জন্মদিন পালন করছেন জন্মবর্ষ পালন করেন নাই কিন্তু দুর্ভাগ্যজন হল সত্য আজকে সে সৌমের কিন বলে ইতিহাস আমরা ভুলে গেছি আমাদের ঘরে ঘরে আল্লাহ ইস আর বিশেষ করে এই যে দানের ব্যাপারে জানাদান্তিক হয়ে গেছে কিন্তু আমরা আমাদেরও যেখানে অংশগ্রহণ করা উচিত যাদের পক্ষে সম্ভব আমি সবাই কথা বলছি এই জন্যই এটা ফারদুল আল কিফা সবাই জন্য সহায় কিন্তু ফজিলত যদি অর্জন করতে হয় ভাই আখেরাতে একটি নেকির জন্য মানুষ এমন দ্বারস্থ হবে যে একটি নেকির জন্য জান্নাতে যেতে পারবে না সেই জায়গার মধ্যে জানাতে অংশ একই রাত আর পরিমাণ বলে আপনার নেকি যেটা একদম কোনো উপায় নেই আমরা তার জন্য কেউ এগিয়ে যাই না আচ্ছা এরপরে আসেন এই যে সামাজিক যে বিষয়টা আছে ইয়াদাতুল মারিদ তারপরে আপনার মিসকিন খাওয়ান ইয়াদাতুল মরিদের মধ্যে এখন অনেক দেখা দেয় আল্লাহ আমাদেরকে হেফাজ করুক অনেক রুগী আছে যে হবে টাকার অভাবে চিকিৎসা না হ্যাঁ আপনার ওষুধ কিনতে পারছে না আমাদের কোন আল্লাহ দিয়েছেন যাদেরকে আল্লাপাক সেরকম যে সমস্ত প্রোগ্রাম গুলো আছে এই যে এগুলির মধ্যে তারা অংশন করে এই কাজগুলো এগিয়ে নিতে পারে শুধু তাই না আমি বলবো যাদের কাজ গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি বিচার করেন কিছু না হোক মানবিক দৃষ্টিকোণ থেকে এরকম কাজ যে কেউ যদি করে তাকে সমাজ হইতে সুখে সবাই ভালো না বেশি না। এই কাজগুলো এত গুরুত্বপূর্ণ আমরাও দাঁড়ি যারা তিনি করেছেন এই কাজগুলি কেন তিনি জিজ্ঞাসা করলেন যে এই কাজগুলি দিয়েই আগাতে হবে দাড়ি আল্লাহ সবসময় কেবল ভালো অবস্থানে থাকবে আর কারো কিছু দেখবে না এটা কথা শুনবে মানুষ বেশি আমাদের প্রত্যেকের উচিত যত বেশি পারি আমরা আল্লাহ বলি আমাদের যা দিয়েছেন এর মাধ্যমে আমরা দাওয়াতের কাজ করা এবং এই কাজগুলি সামাজিক যে পরীক্ষাটা করলেন আমার মনে হয় মসজিদের ইমামরা আমরা মাঝে মাঝে ধর পরীক্ষা করতে পারে উৎসাহ দেওয়ার জন্য যে তুমি কোরআন করো কিনা রাজার মাস এসেছে পার হয়ে যাচ্ছে কত পড়া পড়েছি এই মনজ্ঞ আলোচনা আমাদের আলোচক বৃন্দ উপহার দিলেন এর জন্য সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সাথে আয়োজন উপভোগ কামনা করে আমরা এখানে পরিসমাপ করলাম আসসালাম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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता पाठिएमेल कर समाधान পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ शेख खान मदनी फल सम्मी देखे बीर अनुष्ठान जल साए प्रति शुक्रवार रत साढ़े नटाय पुनः सम्प्रचार सकाल आठटाय बांगलेशे बीस टी बांगल्